আবু হুরাই রাহ রদু আল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আমার উত্তরাধিকারীগণ একটি দিনারও ভাগ বণ্টন করে নেবে না আমি যা রেখে যাব তা হতে আমার স্ত্রীগণের খরচাদি ও আমার কর্মচারীদের ব্যয় নির্বাহের পর বাকি যা থাকবে তা সৎকার রূপে গণ্য হবে